بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادفون وعن ابن رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ذا فطعما الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسوله رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام الله رب العالمين وششمين ونه هذا كاملا চলতি সহবাল মাসের মাসিক প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে আজকের এই বিষয়বস্তু সম্পর্কে আপনারা একটু আগেই অবহিত হয়েছেন বা এর আগেও জানতে পেরেছেন এবং এই ইমানের ব্যক্তি এবং সমাজ সমাজ জীবনের প্রভাব কতটুকু এই বিষয়টা অখণ্ড ভাবে বিক্ষিপ্তভাবে কিছু আলোচনা এর আগেও আমি কিছু সাপ্তাহিক আলোচনা যদি করেছি আজকে এটার বিষয়বস্তু একটা আমরা ধারাবাহিক হিসাবে আলোচনা করতে চাই প্রথমত আমাদের জেনে নেওয়া উচিত কেন আজকে আমাদের এই আলোচনার প্রয়োজন হয়েছে। আমরা মমিন মুসলমান আমরা ইমান জানি ইমানকারী আমরা মমিন কিন্তু সত্যিকারে ইমান কাকে বলে সত্যি ইমান মানুষের মধ্যে কি প্রভাব ফেলতে পারে সত্যি ইমান মানুষকে কত উপরে ওঠাতে পারে আবার ইমান ছাড়া মানুষ কতটুকু নিচে নামতে পারে ইমানের মাধ্যমেই ব্যক্তি জীবন কিভাবে সুন্দর এবং সাবলীল হতে পারে ঠিক ব্যক্তির জীবনও সুন্দরের সাথে সাথে সমাজের জীবন আবার কিভাবে সুন্দর হতে পারে এটা অত্যন্ত জরুরি বিষয় আমরা সবাই জানি মানুষ শান্তি মানুষ কল্যাণপ্রিয় মানুষের আসল স্থান হতে জান না বাবা আলম আলাই সালাত তিনি জানান ছিলেন ভুল করার কারণে এই পৃথিবীতে তাকে আতরে আবার সেই জাননাতে যেতে হলে যেই চাবিটার দরকার সেটাই হচ্ছে এই মানান রসুল্লাহ আলাই্লাহ যেই মুহূর্তে এই পৃথিবীতে রেসালাতের দায়িত্ব নিয়ে প্রেরিত হয়েছিলেন সেই তার প্রাহের যে অবস্থা সেই জাহিলিয়াতের যুগের যে জাহিলিয়াতের অন্ধকার দূর করতে পেরেছিল যেই যুগে সর্বপ্রকার তার কল্যাণের দরজাগুলি বন্ধ হয়ে গেছিল সর্বপ্রকার মঙ্গলের পথগুলি দরজাগুলির মধ্যে তারা বন্ধ হয়েছিল যেই মুহূর্তে মানুষের বিবিকে মানুষের চোখে মানুষের চিন্তা চেতনায় মানুষের প্রতিটি কার্যকর্মে ভালো কাজে দরজা বন্ধ হয়েছিল বন্ধ কাজের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়েছিল বা খুলে গিয়েছিল ডাকাতি চুরি মারামারি হানাহানি ঝগড়া ফাঁকা বিবাদ অশান্তি সবকিছু মতপাণ জোয়াধরি যুগত করি জেনার কবিতা মহিলাদের হাত ভূলর্পিত হয়েছিল অ্যাতিমদের হাত ভুল হয়েছিল গরিবদের হাত তারা কোথাও গিয়ে করে পায় নাই এক চাকরি মানুষ অন্যায় অত্যাচার করে সমাজের মধ্যে সর্বতার ভাষা ও সর্বত্র অনায় এবং বন্যার পাড়ির মতো মানুষের শান্তিকে বন্ধুজন নামী মহাসী বসে চিন্তাই এই সমস্ত দরজাগুলি কিভাবে খোলা যায় বন্ধ হয়েছে বিধবা হঠের উপরে তালা বন্ধ হয়েছে গরিবের হঠের উপরে হয়েছে বিচার কো এগিয়ে সেখানেও বিচার পাওয়া যায় না মোট কথা এই সরোপ্রকার ঘটনা তালাগালি বন্ধ করা যাবে কি দিয়ে আর সরকারের খোলা যাবে হেরা পর্বতে বসে একনি চিন্তা এবং ইবাদতে বন্ধ ছিলেন আল্লাহুল পিরোনামে মহাম্মদাকে সেই চাবি চাছিলেন অবতীর্ণ করলেন সুরাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرق الذي علم بالقلب علم الإنسان ما لم يعلم الله قلت لعلم إيه فنت شماكي নদীর শ্রোত বহন করা কঠিন ইমানে যে সমস্ত মানুষগুলি অশাস্তিপ্রিয় হয়ে গেছে এই মানুষগুলিকে ঠিক করে আবার নতুন করে সমাজ করা এটাই তো বড় কঠিন এজন্য কবির ভাষায় বির কথাটাই এইভাবে বা যার ভাব যে পানিতে আগুন জ্বালা উচিত নদীর শোধ বন্ধ করা উচিত এর চাই তো সমাজ আবার নতুন করে চাবি পেলেন যে চাবিটার নাম ছিল কি আল ইমা যে চাবিটার নাম ছিল আল ইমা একটি বন্ধ চাবি যে দুই ধরনের তালা কথা এক ধরনের দুই দিকে চালা একদিকে দিয়ে বন্ধ করা যায় সমস্ত উপরে দেওয়া তালাগুলি অন্যায়ের যে সমস্ত তালাগুলি ক্রুষ মার্চনি মারামারি হানাহানি যতগুলি দরজা ভালো কাজের তালাগুলি বন্ধ ছিল কিন্তু সবগুলোকে খুলে দেওয়া হল আজও বন্ধু আজ বর্তমান সমাজে বর্তমান আমাদের ব্যক্তি জীবনে আমাদের যদি আমরা দৃষ্টি দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই সেই একই আমরা চাহিদা নিবন্ধিত হয়ে আসে আমরা সেই শান্তির চাবিটা শুরু এক একজন এক চাবি দিয়েছে কিন্তু আসলে যেই তারা সেই চাবি খুলে অন্য চাবি আর যদি করে করেন তাহলে হাতে রক্ত আসতে পারে তালার ভিতরে চাবি ভেঙে গিয়ে আরো জীবনে সেটা নাও করতে পারে এই জন্য যেই চাবিটির মাধ্যমে এসিমের হকের দরজার তালা খোলা যায় বিধবা হকের দরজার তালা খোলা যায় নারীদের হকের যে নারীদেরকে আজ বর্তমান সমাজে নিয়ে মানুষ চিন্তাধারা আজকে মা বোনদেরকে নিয়ে ছিনিমিনি করছে তাদের হাত তারা নিয়ে চিনিমিনি করতেছে যে গরিবের হাতে নিয়ে ছিনিমিনি করা হচ্ছে যে দুঃখীর হাখা চিনিমিনি করা হচ্ছে সমস্ত দরজা খুলে দেয় অশান্তির সমস্ত দরজা জলিকে খুলে দিয়ে শান্তির দরজা জলি যখন তারাবন্ধ করা হয়েছে আজও যদি সেই ইমারে আমাদের প্রতিটি মানুষের অন্তরে যদি কি করে আবারও যদি উদ্ভাসিত হয় সেই মানের মূল যদি বিকশিত হয় সেই চারি যদি অন্যায়ের দরজাগুলি আবারও দেওয়া হবে এত হাত ফিরে পাবে তার হাত ফিরে পাবে দার্জাদের তার হাত ফিরে পাবে মুসিল তার হাত ফিরে পাবে সমস্ত স্থানে হাত প্রতিষ্ঠিত হবে সেই মান সম্পর্কে আজকে আমাদের আলোচনা দৃঢ় এবং মজবুত অনয় মান হবে যে ইমানটা মধ্যে তার তাজা থাকবে তাজা ইমান মরাইমান আনন্দ আছে কিন্তু আমি বলছি না যাওয়ার ইমান নেই मर एक मरे गिटी मिट्टी सेल्ला समस्त जीवन कारण के मिले नारे मना शुरू अमिनिया মোরাফেক্রের কথা আল্লাহ হচ্ছে যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ আল্লাহনি তারা না তারা মুখ দিয়ে বলে এদের মুখ থেকেই সে প্রকৃতপক্ষেরা মনে করে যে আল্লাহ এবং মোবিনদের আমরা কিন্তু আসলে নিজেদেরকে তারা ঢোকায় ফেলেছে কিন্তু তারা আগে তারা জানে না বন্ধুত্ব যে মা যখন কোন কাজ করে তাদের মধ্যে তাদের একাগ্রতা থাকে না যে মা আল্লাহ তাদের সকলকে বলছে যে ওনা পিকরা যখন নমাজে দাঁড়ায় তখন অলসতা একাগ্রচিত তাদের নমাজে থাকে না কিন্তু ইমা যেহেতু ইমা অন্তরের মধ্যে যে বসে নাই ইমা অন্তরের মধ্যে মজবুত হয়ে যদি যাওয়া তখন নমাজ করে মনে করে ইমান বেটা এত নামলা করে গেল তখন সে समन्वय तीन देखें समन्वय उच्चारित हो আদামনা আমরা এই মান কিন্তু অন্তরের মধ্যে ইমান নেই ইমানটা ওর মধ্যে সুন্দর হয়েছে মজবুত না যেটা কাজে পরিণত করি না যে ইমার আমাদেরকে কাজে ধাবিত করতে পারে না যে ইমার আমরা হত করে দূর বিকশিত করতে না ওই ইমার দিয়ে কোনো কাজ হবে না কোনো না হয়েছে না হয়ে ভবিষ্যতে না ভবনে পারে না ওই বার করে যে এই বারটা অত্যন্ত মজবুত আল্লাহ রাব্বুল আলামিন এই বার কত কিছু বলছে ইন্না আল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুব্রা ফি ইসা ওয়া জাহাদো বিআমওয়ালিহুম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা কোন প্রকার ছিল সেই উচ্চতারে যে ইমান কখনোই সে সঠিক পথ বেঁচে কখনোই সে অবঙ্গলের পথ অবলম্বন করবে না কখনোই সেই অন্যায়ের তালা দিয়ে সে কখনোই ন্যায়ের তারা করবে না बरतें तला के बंद करना नरबरा से मुसलमान आगामी आल कुरान स्त्री पुत्र आल्लाफी जहा हाय তারা আজ মঙ্গে বাবা এই পড়া না দিশা হারা শাস্তি হারা অশান্তির দাবা যারা আলাদা করে ছিল। এই সমস্ত মানুষকে বক্তৃতা যারা এসেছিল যা একটি পুত্র যা আলার নামে निर्भ सैनी विपद करा तबा बुख पे तरा मिले आल्ला প্রতিষ্ঠিত করার জন্য আমেরিকা তুমি বচাও তুমি ব্রিটেন তুমি বচাও আজকে যারা জেহামে নেই তারা আজকে মসজিদে বসে বসে ময়দানে ময়দানে লালদিগির ময়দানে বসে বসে আজকে দোয়ার নিয়ে শেষে করেছে মুসলমান এবং আল্লাহ এরাই তো সত্যি মানুষ এরাই হল সপ্তিকারের গভীর যাদের ইমানের মধ্যে কিচ্ছু নেই কোন প্রকার এবং বন্ধুগো ইমান করতে আমরা আল্লাহ রাসুল সঙ্গলের কথা একজন লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বল ইসলাম কলম لا اسال علم اعاد بعدা এমন একটা কাজ আছে বলে যেই কাজটা ইসলামের কাজ এরপর আর কাউকে জিজ্ঞেস করব না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈমান তোমার মজবুত এবং উনিয় সত্যতার সঙ্গে ঈমানকে তুমি মজবুত করে নাও এটা আল্লাহ তাআলা আল যারা মজবুত বলে নেই তোমাদের তোমাদের কোন অশান্তি থাকার কথা না তোমরা শান্তির মধ্যে থাকবে সরপ্রকার অস্থায় বন্ধ হবে সরপ্রকার কল্যাণ তোমাদের জন্য পথ খুলে দেবে যাবে। কিন্তু শর্ত হল এবং তোমরা এটা ওটা এটাও চলে ওটা হল না একবার বন্ধ করো যে মানের মধ্যে শুধু ইমান মুক্তি প্রকাশ করলেই হবে না আর কাজে করলেই হবে না ইমানটা মজবুত হতে হবে এরপরে হলো যে ইমানটা যে ইমানটা কি হবে আপনারা ইমানের মধ্যে আল্লাহ রব্লা আর সমস্ত আদেশ এবং বিষয় থেকে মেরে নেওয়ার জন্য আপনাকে তাদের সমস্ত রূপা সমস্ত ঝগড়া তাদের থাকেন জাতি হিসাবে জাস্টিস মাঠ মেনে না পারবে এরপরে তোমার দেওয়া তারা নিশ্চিন্ত কি বলে ওটাকে এমন না যেহেতু ফাইসলার কে মেনে নিবে এটাই হলো মানের পরিচয় কাজে ইমান বলতে বোঝা যাচ্ছি যেই মান্লা কে মেরে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে যখন তাদেরকে বলা হবে ইন্দাবা উদয় রুখলে হন যখন বলা হয় আসো আল্লাহ আল্লাহ শুনে না কাজ মেনে নাও মেনে নাও তখন বলে ঠিক আছে মেনে নিলাম যখন আল্লাহর থেকে মান হলে হবে না আমাদের ইমান ইমানটা কি হতে হবে তাজা ইমান হতে হবে যে ইমান সম্পর্কে আল্লাহর চাষ করতেন انما المؤمنون الذين اذا ذكروا اذا ذكروا إذا, إذا, اذا ذكر الله غشيت قلوبهم واذا قرئت عليهم اياته زادتهم imana وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم هم المؤمنون حقا الله যখন মমিন দিয়ে আল্লাহ নির হয় আল্লাহ করে শোনা হয় ভয় শত হয়ে যাবে ওই যে আর কিছু করা যাবে না এবার আল্লাহর প্রতি আমাকে টাকা না ওই জায়গাগুলি আল্লাহর ইমানা তখন লাগে। ইমারত তখন তাজা হতে লাগে ইমারত তখন মজবুত হতে লাগে ইমারত তখন পাক লাগে ইমারত সংস্কার আর দুনিয়ার ভালোবাসা রপ্তরে ভালো লাগে না সবচেয়ে বড় হয়ে যায় এই জন্য বন্ধু করুন ইমাম মহিন ওরাই যারা কি যখন আল্লাহ এক করা হয় তখন তাদের তাদের অবয়ে সন্তুষ্ট হয়ে যায় যখন আল্লাহ এক বলা হয় তখন তাদের হয়ে যায় হযরতানা লোক হজর আলো তবু ষোলো হজরত বলেন যারা লও সবক্ত কিছু আল্লাহকে দরবারে করে দিয়েছেন জিজ্ঞেস করা হলো অবাকাকার বাইতে কি বললেন ইয়া রাসূলুল্লাহ বাইতে শুধু আত্মাকে রেখেছি আল্লাহ বাংলাদেশের সত্যটা মোমিন কয়জন মুসলমান হ্যাঁ বই পো ঠিক না কিন্তু আসলে মানের একজন কাজ হবে অঞ্জলার ইমান খবরের ইমানের ইমান বেদাল আয়া আসিয়া কোথাতে কিন্তু আসুন আমরা দেখতে বলতে চাচ্ছিলাম ইমান বলতে আমরা চাচ্ছি যে ইমানটা তো যেই মানুষ তোমার চোখ থেকে আসবে যেই মা মানুষকে বিরত করবে সেই মাসে সেই মাস এখানে মনে রাখা যাবে ভিত্তি হবে তবে একাত্ম বাজার দুপুরে ভিত্তি হবে ওই খালকা বাজারে মানা হবে না বুঝতে পারলেন কোন দুটো হবে না বললেন এটা কোন ব্যক্তিগত চিন্তাধারায় হবে না যেই মায়ের কপা মহাভাৎ আলামী তার প্রিয় মহাপাগুর সোলো আমাদের শিক্ষা দিয়েছেন সেই মারা গুলো আর সেই মায়ের রুকুন আল্লাহ এটা বিস্তারিত ইমান এবং সংক্ষিপ্ত ই মানানো এটা আলোচনা আছে না অন্যদিকে রয়েছে তারপরে কাদার মানা। এটা সংক্ষিপ্ত এবং বিস্তারিত তারপরে আসবানি কিন্তু তার মেটি মানুষের কোটি মানান ঠিক না মোট্ট হবে নিজ হবে কোমরা আদা বসে আছে ফুলসরা হবে আসন হবে ইত্যাদি মৃত্যুর পরে অবলা হবে এই ছয়টা মানের দুঃখ বা মন্তব্য বন্ধু বন্ধ কিন্তু এই ছয়টায় তা অভিজ্ঞের বিক্ষিতে হতে হবে আলোচনা হতে হবে যে ইমানের হচ্ছে তারা আজকাল আমরা সব জায়গায় আছে রসুল সম্পর্কে ইমান হলো আলাদা করে তৈরি আর স্বচ্ছি রসুলের সবাই কি করবে এই মানতে কি হবে সঠিক ভিত্তিতে যে মা সেই মাধ্যম জানতে পারে কার মাধ্যমে মানুষ ফিরতে পারেন কথা মানে মানুষের সভাপতি মানুষ কিছু জানালে না হচ্ছে আল্লাহকে জানা ফেরেছেন ঠিক না সンスター গতি সমষ্টিতে হতে পারে না সুজোতে ডুবেছে চক্রে ডুবেছে চক্রে ডুবেছে তখন ডুবে ডুবে যার ভয় আছে ভয় আছে সে প্রভু হতে পারে না আলো কয়বাই ওই প্রভু হতে পারে যার ওয়াক্ত আছে কয় যার ক্ষমতা অল্প সময় একই সময় যিনি তার ওজুতে তার সামালিয়াতে তার ওয়াদা দিয়ে দেয় এক হবে তার পূর্ণ প্রতিভার কেউ সুযোগ করে না যার গুরুকি বি অবতর নুবতর হতে পারে না এমন কিছু হতে পারে না তো কত মানুষ জাতি পরে ফিচরারা ফিচারা জাতা পড়ে ছোট ছোট নম্বর পঞ্চ ইন্দ্র পঞ্চ ইন্দ্র চালে বুঝতে পারে স্পর্শ করলে বুঝতে পারে আর এটা আপনার স্পর্শ করে নিতে পারেন এই পর্যন্ত যদিও বাড়ে কান দিয়ে শুনলে বুঝতে পারে চোখকে দেখলে এটাও কিন্তু এটা কি বিপদ বিবদ হচ্ছে কারণ আপনি একজন করবেন আমাকে একজন দেখবেন সান্তার সময় খুব তুই আরেকজন আরেকটা জানতে পারে যেগুলো কি বিবেক যে আকাল আল্লাহ উদাহরণে এ বা বিবেক আল্লাহ উদাহরণে শুধু এর দ্বারা করেছে অন্যদের থেকে প্রাণ হয়েছে কিন্তু বিভেদিতে সঠিক পৌঁছতে পারে না চিন্তাভাবনা তাহলে অনেক কিছু করতে পারে নাই কিন্তু সেটাও কি মাহফুজ মাহুষ মানে আমাদের মাহফুজ না সেটাও কি হিফাজন পাবে সঠিক হবে আশঙ্কা রয়েছে আর একটা হলো কি পিল তার মাধ্যমে জানা যায় আল্লাহ ঐশিবার আপনার সভা দিয়ে কাজ করেছিলেন আপনার ঐত্য দিয়ে যারা করেছিলেন আপনার বিভিন্ন যারা হয়েছিলেন এই বন্ধুরটিকে সত কম একে স্বর্গদের মতো আমাদের মধ্যে দিলে কি হয় খাবার বাইরে যায় আসল স্বর্গ আছে এত বাসের যে যত যত পড়ার অপর সংস্কৃতি ইসলামের নাম যত আলু ফলত যত আলাদা সবকিছু ওই জার আনে ইমানরা চলে যাবে যাহা নামে আলীর নামে বুঝতে পারছেন ইমারত এটার আমি আগে যাওয়ার আপনার ইমারত নমান জায়গায় ইমারতী আপনি হাত যাওয়ার ইমারতী চক্র জায়গায় ইমার আপনি ভালো থাকতে হবে আপনি যা কিছু করতে চান পরবর্তন কি করতে হবে ইমামিতে সুন্দর করে যখন কাজে থেকে শিক্ষা পাবেন শিক্ষা পাবেন প্রজা পেতে শিক্ষা পাবেন কিন্তু যখন আপনার ইমাম কিছু এখান থেকে কিছু খাতা শরীর থেকে কিছু কিছু ছু ফিলসি থেকে আকলানি থেকে কিছু চিন্তা ভাবনা আলোচনা আজকের আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করবো রাবায় ঘোষণা করেছিলাম তাদের বলছি আমরা যদি বুঝতে পারি না ভালো মনে হচ্ছে আপনারা এবার আছি আমরা তাহলে আমরা এটু বস্তু বুঝতে সক্ষম হয়েছি যে ইমা এটা আমরা সড়ক উৎকার কল্যাণের দাবি এবং সড়ক উত্তরা কল্যাণের कल्याण दर्जा तुलते शांति दर्जा कल्याण चलिए जगह जगह बंद करतेमान चाबी इमारे बिचित होते बिक्चित होते सत्यारे शांति करते सत्यारे स्वर्प कल्याण पथ पे जाता প্রতদিন এবার আমরা আলোচনায় আছি এটা ছিল প্রথম কথা বলছে আমরা আসি মানসিক শান্তি পুলো ঠিক না শান্তি পুলো কিনা এই শান্তি পাওয়ার কিছু প্রয়োজন হয়েছে এমনি এমনি শান্তি না আপনি দরকার কি কারণে আছে এটা আমরা আলোচনা করলে আমাদের সাথে স্পষ্ট হবে তার মধ্যে ব্যক্তি যার একটা না এই যে ঘরটা তৈরি হয়েছে না যদি নেমে যাচ্ছে তাহলে ইট যদি মনে করেন ঠিক আছে আবার ইটের যে মশলা সিমেন্ট এবং পালা এবং খোয়া এটাও যদি খুব মজবুত হয় তাহলে কর্মসূচ হবে ঠিক না আর যদি ইটার মধ্যেও দুই নম্বরের বাড়ির আর আরো নম্বরে হ্যাঁ আর খুব তিন নম্বর চার থাকবে এটা করবো আমরা যেটা বলতে সমাজ জীবনে এবং ব্যক্তি জীবনে ব্যক্তি দিয়ে সমাজ নিয়ে ব্যক্তি না িয়াই মজবুত মজবুত ঈদ তৈরি করা যায় এক নম্বর কিভাবে আপনার ভাটাতে ভাটা বলে ভাটাতে এক নম্বর ইট কিভাবে তৈরি করা যায় সে আলোচনা মানুষের জীবনে প্রথম যে কথাটা মানুষ যদি নিজেকে ভাবে রাজ আমি বেকার আমার মানুষ মূল্য নেই আমার মানুষ নেই ওই লোক দিয়ে কিছু করা যায় করা যাবে তাহলে ইমা ব্যক্তির মধ্যে কি তৈরি করে ব্যক্তিত্ব মর্যাদা তৈরি করে তাকে বলে তুমি তুমি হয়তো যদি পররাষ্ট্রমন্ত্রী বাইরে গিয়ে মনে করে যান একজন রাস্তার প্রতি তাহলে ওকে নিয়ে কিছু করে নিয়ে আসতে দেশের জন্য আর ভাবতে হবে আমার প্রধান রাষ্ট্রের পক্ষ থেকে বা রাষ্ট্রের থেকে আমি এখানে যদি তার কল্যাণ ভালোর জন্য তাহলে যখন সে ভাববে যাই আমি তখনই সে তার কাজে আমি সেটা বাস্তব এই জন্য শিক্ষা দেয় যে তুমি বা ইমার ব্যক্তিকে শিক্ষা দেয় তোমার মজুদারে তুমি হেও শিক্ষিকা তুমি ওই মানে ফিলোসফি বা রাষ্ট্রত্বের মধ্যে তুমি নেবো বা রাষ্ট্রের ইমার আলাদার মধ্যে না তারা মধ্যে করে মানুষ মাঠাকে তৈরি মাঠা থেকে জন্ম হয়েছে মাঠার উপরে চলবে মাঠার উপর থেকে খাবে মাঠাতে পড়ে যাবে দেখে যাবে যাবে এটাই হবে বিশ্বাস তো কিন্তু ইমা আমাদের শিক্ষাই দা তুমি আল্লাহর খলিফা তুমি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আশরাফুল মাখলুকাত لقد خلق الانسان احسن अल्लाह से छाड़ा सबा মানে পিড়া এদের জন্য এদের জন্য শেষ চতুর্থ নেই এদের জন্য সন্মান কেউ বারান থেকে যে ভাবে যে বার থেকে মানানো বারো যদি ভুল করে মানুষ যদি কেন তারা মানানো কেন আড়াবে তারা মানবে না কেন তারাড়াবে না চেহারা তোদের কাছে কিন্তু মোবিন তারিফাত থেকে যে তোর আদান ইমারত থেকে শিক্ষা পাই তুমি আল্লাহ শ্রেষ্ঠ বান্দা তোমাকে আল্লাহ আল্লাহ কত সম্মিতে গোলাম করার সৃষ্টি করেছেন তুমি বড় তো তুমি পৃথিবীর বুকে ভোগ উপভোগ করে যাবে করে লাভ পাই সিনদা করে না সিনদা করে না আমরা যাচ্ছি না কারণ সময় হবে না তাহলে বুঝতে হবে যে আগাম সন্তান যাদেরকে আমরা জ্ঞান দিয়েছেন বিবেকি দিয়েছেন চিন্তা দিয়েছেন চেতনা দিয়েছেন শক্তি দিয়েছেন এই মা কোথা থেকে এই শিক্ষা দেয়া করা এটা আমাদের ঠিক কিনা এই মা ব্যক্তির জীবনে শিক্ষা দেয় তুমি মর্যাদাবা আর এই যখন এই ভাবি তখন সে মজবুত হবে আর এই দিয়ে যখন ঘর বানাবে সমান সমান মজবুত এই সমাজের মধ্যে কেউ সেই ঘর সময় সেখানে এরপর ইমান আমাদের শিক্ষা দেয় তাই মানুষের মর্ষদ আল্লাহ কাছে ওদিকে আমরা আলোচনায় যাচ্ছি মানুষ স্বাধীন মানুষ কল্যাণ আছে শান্তিপ্রিয় এই দুনিয়াতে আল্লাহুল রসুল করছেন একটা হাসিন এই দুনিয়াকে ভালোবাসে কিন্তু সবসময় আমাদের মানুষের কল্যাণ নিচে আশেপাশে আপনার কথা বিশ্বাস করতে হবে যে এই দুনিয়াতে আল্লাহ বড় কুড়া আপনার সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ বড় কুড়ার কথা আমি তোমার খেলাধুলা এই পৃথিবীর সবকিছু সবাই খুব দেবে চন্দ্র আরো দেবে পৃথিবীর ভূমি জমি তোমাদের তোমাদেরকে যাবে এই শিক্ষায় আমাদের বাড়া থেকে কথা মানা যে দুনিয়াটাকে ভালো পেলে তারে দুনিয়ার কতটা অধিকার করার জন্য সেজন্য আল্লাহ যে ভালোবাসা দুনিয়ার যা পাবে এবং আখেরাত এবং তার অন্তরের মধ্যে পুরোপুরি অভাব থাকবে না আল্লাহর থেকে অভাব উঠে নেবে এই জন্য আল্লাহ না কেনা ডাক্তারে যার অন্তর যার সেই বড় তো যা অন্তরের মধ্যে আর অভাব নাই সেই লোকটি কোনো প্রভাবে অশান্তি ভোগ করবে একটা আমি পৃথিবীর বুকে সব যেতে আমার পোশাক হলো চামড়া আমার খাওয়া হলো জল জল আমার পাখানা দুই পা আমার বালি আমার সাথে আমার হাত যেখানে রাত সেখানে আমার বাড়ি আমার বাড়ির মানে নির্দিষ্ট কোনো স্থান আমার সঙ্গে আমার বাহন আছে আমার সঙ্গে আমার খাওয়া আছে আমার সঙ্গে আমার বালির সাথে আছে আর হাট আমার ওই ব্যক্তির সাথে গড় কাটা কি হতে পারে চিন্তাটা আমার বালিশ কোথায় আমার আর কি ভেবে নাই যে আমার কল্যাণ কোথায় আখের অগ্রাধিকার দেওয়া এই বেড়ে তার ইমান শিক্ষা যখন এই ব্যক্তিটি তার জীবনে কোনটুকু অশান্তি অনুভব করবে এই পৃথিবীর অর্থ কোটি টাকা শান্তি দেবে এই পৃথিবীর সায়েন্স এই পৃথিবীর বিজ্ঞান এই পৃথিবীর বহু বড় বড় ডিগ্রি মানুষকে শান্তি দিতে পারে না বরং শান্তি পারে কে কেতে পারে একজন স্বামী তারিখে বলছে এই তুমি আঁকা পাতা চলো আমার কথা মতো চলো না তোমারে বার করে সোজাটা দেব বলে তুমি তুমি আমার একটি শান্তি দেবা আর অশান্তি দেবা তুমি হয় আমাদের পেট্রোলের পেয়ে আমার টাকাটা দেবা না যে ভালোবাসা ভালোবাসা ঘুমাই দেওয়া ঠিক কিনা বার মনে রাখো স্বামী আমার কথা শুনেলাম আমার যে শান্তি যার মধ্যে মহাপ্রভুর তুমি যেতে পাবে না আমি তুমি আমাদের না দিল তুমি আমাদের মান করলো তুমি আমার ভালো না দেখালো আমি কিন্তু সত্যটি আমি শান্তিতে থাকতে পারো যেটা রয়েছিল আজের তার যে মানের পরিমাণ নাই চুল অত্যাচার করার পরেও শান্তিতে ঘুমিয়েছিলেন শেষবারের মতো আল্লাহ কাশি দামে আল্লাহ তুমি ফেরাও এবং তা রাজদরবারের পাপচার সৈতান্তের অন্যায় দিকে আমাকে তুমি হিস করো তুমি তুমি আমার জন্য তিনি সানা দিয়েছিলেন কে চাকরি দিয়েছিল ইমান বিলালের মতন আপনার জানেন বহু যা বন্ধু বন্ধু এই জন্য দুই নম্বরে আর চার নম্বর হলো আল্ডা সালে ভালো তাহলে আপনার প্রয়োজন রয়েছে আপনি না কে ডাকবেন এটা আপনার সে তোমার আর আপনি তো সার ওই মে পাবে যে আল্লাহকে প্রক হিসাবে মেনে নিল मेरे नील महाम हिसाब से कल्पना कर जल्गना करा पावे एर पर मान शिक्षा दाय शिक्षा दाय आत्मपरिद আল্লাহরায়ণ স্ত্রী মোমিনদের অন্তরিক স্থিরতা অবতীর্ণ করেন এর মাধ্যমে তাদের ইমান আরো ইমার মমি দু সময় অস্থির হয় না যদি কোন কষ্টে পড়ে না কে তাকে সব করে আমার বাক্যে নাই যদি ও আল্লাহ দেখি ও সত্যি ইমানে তিনি একটা হতে পারে না আমার ভালো লোক তো খেলতে পারেন আল্লাহ কিনা তাহলে এসে অস্থির হবে অস্থির হওয়ার প্রশ্ন উঠে না এই জন্য দেখা যাচ্ছে হজরত রাখুন রসল্লাহ কে বললেন যদি একবার তারা যদি দৃষ্টি করে তাই পেয়ে যাবে মনিপুর চলা ভয় পার কিছু নেই করে নড়ায় কাজে ইমান মানুষকে শিক্ষা দেয় অশান্তি তার জন্য যায় বিবেকার অন্তরে শান্তি পায় আর যে ব্যক্তির অন্তরে শান্তি আছে ওই ব্যাগানে কোন প্রকার দুঃখ পাবে প্রকার আল্লাহ ওলায় কাকা হলু এরা তাদের জন্য চিন্তা ভাবনা নিজে চিন্তা করে বিবেক তোমার শরীরের ক্ষতি করো না শরীরের ক্ষতি করো না তোমার চিন্তা করার কিছু নেই বরং তুমি আল্লাহব কি করে আল্লাহ থাকে তখন সে অসন্তুষ্টি থাকা তার বাচ্চা অসুস্থ আল্লাহ থেকে চিন্তা থাকবে তার ঋতিক অভাব করবে আল্লাহর কি বলে আর আল্লাহ আল্লাহর আমি মানুষের সন্তুষ্ট এবং থাকতে পারলে আল্লাহ রের মধ্যে শান্তি অবতর্ণ করে আর যারা কি করে তারা দাওয়া থাকে এই জন্য কোনটাই শিক্ষা দেন এই জন্য আল্লাহ বলছেন যারা কোন ভালো কাজ নতুন কাজ করতে গিয়ে ইস্তে খারা করে ইস্ত্রে খারাপ করে তারা অন্তর থেকে আজকে তারা করে না পরে ফাইসালে সেটা মানতে পারে না এরা অশান্তির মধ্যে থাকে এর জন্য যে আল্লাহ পক্ষ থেকে যেটা ভাগ করে সন্তুষ্ট থাকে রসল্লাহ রসল্লাহ রসল্লাহ তার কাছে থেকে সদস্য বিশিষ্ট দল আছে আল্লাহ রসুলের শিক্ষা দিলেন তাকে পাঠাই দিব তার আগে বললো হে যুবক তোমাকে যুবক তোলে আসলে আমার থেকে মজিরা মানা এতে আল্লাহ রসুল বললেন আমার রসল্লাহ বললেন কি প্রয়োজন যুবক বললেন আমার কাউমে বা আমার সহকর্মীদের যে প্রয়োজন ছিল আমার কিন্তু সেই প্রয়োজন না মানে তোমার প্রয়োজন তাহলে কি যুবক বললেন আমার প্রয়োজন হল আমার জন্য আল্লাহ আল্লাহরে এমনি আল্লাহ করে আর কি করে আমার অন্তরের মধ্যে যদি কি তৈরি করে দেয় কোনো কত অভাব না থাকে আমি যেন আমার অন্তলের মধ্যে সবসময় আমি যদি বড় লোক পারি আমার কোনো কখনো যেন আমার কিনা তাকে পরিযোজনা আল্লাহ আমি সন্তুষ্ট আল্লাহর সুযোগ হজে গেলেন দশম ওই দল আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমরা কি ওই দল তারা পরিচয় দিলেন আমরা তোমাদের সেই যুবকের সময় বললেন সেই ব্যক্তি গচ্ছিত অবস্থায় ইন্তেকাল করবে আত্মা বিচ্ছিন্ন হয়েছিলাম না আল্লাহ বললেন আল্লাহুল্লাহ রে সেই যুবককে এতই যাবে বিচ্ছিন্ন হয়ে তুমি মরবে একা দিতে একটা জিনিসের উপর তোমরা ইন্তকার করতে পারবে না বন্ধুক এইভাবে ইমা মানুষকে শিক্ষা দেয় আল্লাহ প্রেচার উপরে সন্তুষ্ট শিক্ষা যারা অন্যায় ভুল করেছে এরা মানুষ হয়েছে বলেছিল ভুল করেছিলেন ঠিক না কত বন্ধ করেছিলেন সময় সময়কে মার দিয়ে ব্যাপারে আখারা ব্যাপারে ধ্বংস আমার দ্বারা আমি কি আমাকে আল্লাহ করবে আমার দ্বারা একা দেবে না আমার আমি তো পারব मैं बड़ो आखिर हारा क्या दे जार मध्यार विस्तार हो चेष्ट कर मध्य निजे बोलो अमीर सतस्त से क्या कर তাহলে হবে কিনা একজন পর্যন্ত আমি সঙ্গে সবাই বুঝি সবই জানে সত্যি ওই ব্যাগাটি হালা হবে তার কোনোদিন আবার যে জায়গাটি আমার দ্বারা হবে না সে ব্যাগেটি বসে বসে ঘরের মধ্যে বসে না কারণ প্রচেষ্টা এবং চেষ্টা এবং তদন্ত করতে হবে তাহলে কি কল্যাণ মানুষকে শিক্ষা দেয় আবার মানুষকে শিক্ষা দেয় আশা আকাঙ্ক্ষা এই জন্য ভালোবাসা আছে কিনা আলোচনাটা ভালো দিনের আলোচনা এটা একটাই ভালো কিনা দুই নম্বরে কি কেবল দুই নম্বরে আশা এই এবারতের মাধ্যমে এই শোনার মাধ্যমে এই কাজের মাধ্যমে কোথায় উল্টা পাল্টা হয়ে দিকে যাই হ্যাঁ দুদিন আছে কিছু হয়ে দিকে যাই ভয় আছে কিনা এই জন্য যেই করে থাকতে হবে আকা। আশা এবং যারা বলেছি এবার আলাদা কাছে গৃহীত হবে না কারণ ভালোবাসা আশা এবং ভয় নিয়ে এ বাদক করতে হবে যাই বন্ধু তাহলে ইমান মানুষকে শিক্ষা দেয় কি যে আশা আশা আসামি আজ কি পারলাম না বুকের আশা নিয়ে সে ভরসা করে সামনের দিতে চলতে থাকে এটাই মার মানুষকে শিক্ষা দেখার জন্য দাদা বলছেন ইন্দ্রা এই বাবা সেদিন কয় বছর থেকে ছিলেন তেরো বছর ওই ভাবেন না তুলে আর শুনে না দাদা ভাবছিলেন এই জন্য আপনার মধ্যে আপনার দাবের মধ্যে আপনার দেওয়া যায় না রসল উল্লাহ কালাম সেখনি তোমরা ব্যস্ত হয়ে সাহবাই তোমাদের আগে তোমাদের আগে মানুষকে ইবা ইমারের জন্যে তাদের কি করা হয়েছে আল্লাহ ইম্পায়ন করতে থাকার সাথে তাদের কি করা হয়েছে আগুন জ্বালিয়ে পুরানো হয়েছে তাদের হাত পাকে চুলিতে ঝুলানো হয়েছে আর তোমরা অবিচার হয়েছ না আশা করো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমাদের মুক্তি জীবন চেঞ্জ করে জীবনে তোমাদের নিয়ে যাবে তোমাদের আজকে আমাদের শিক্ষা দেয় কি আমাদের ইমান শিক্ষা দেয় আসা ভালো এরপরে সংক্ষিপ্ত আমাদের শেষে আসা ইমার আমাদের শিক্ষা দেয় কি কি শিক্ষা দেয় ভালোবাসা আল্লাহ বলছেন তোমরা না হওয়ার জন্য মোমিন হতে পারবে না যদি পর্যন্ত তোমরা আউটের মধ্যে ভালোবাসা তুই রাজ করতে পারে আল্লাহ না বা মোমিন রা একে বলে কি বলতো छया पा जरा आल्ला भलोवे बुजते इमान शिक्षा देंान मानस भलोबा तय कर আল্লাহ রাসুল বলছেন যার মধ্যে জিনিস পাওয়া যাবে সেই ব্যাপারের মজা পেয়ে যাবে প্রথমটা কি প্রথমটা হলো আল্লাহ আল্লা রাজ্যে আগে সন্তান বাবা মা দুনিয়ার পাচ্ছ দুনিয়ার সব কিছু মানুষের চাইছে আমি রাখুন ভালোবাসা আর পাত্র না হতে পারে খুব ভালোবাসা হয়ে গেল এটাই ভালোবাসা তুই চাই নাকি প্রতিদিন সবার সময় বাচ্চার দেখেন না ছবি থাকলে কেউ দেখেন কিন্তু আমার প্রতিবেশী প্রতিদিন সব চিন্তা করতে কেন তার বেশি ভালো হচ্ছে আর ভালোবাসতেন ভালোবাসার আছে শব্দ শুধু প্রেমিকার জন্য শব্দটা দেওয়া হতে পারে আল্লাহের জন্য ব্যবহার ভালোবাসার দশটা ইত্যাদছে দশটা শব্দ রয়েছে যাই হোক আল্লাহ রসবে আল্লাহবাস তার জীবনের মূল্যদান করবে আল্লাহ খাইলেন না ওই ব্যক্তির সব খেয়ে যেতে ভালো যে ব্যক্তির বয়স হলো আর কাজ ভালো করুক ভালো কাজ দিয়ে বন্ধু কাজ দিয়ে না আল্লা সেই জীবনগুলি শুধু বিলি করতে পারে অন্য কোথাও করতে পারে না সেই বিদ্যুৎকে ভালোবাসবে যে কোনো মধ্যে আল্লাহর কর্মরে হাজির হতে সে যে কোনো মধ্যে भागे तो लाल जीतने এটা আমি সংক্ষেপ করি তারপরে মোহামিন সবসময় কি করে আর এক মুসলমানকে ভালোবাসে ভালোবাসে কিনা যে কোনো মূল্য দিয়ে আর এক মুসলমানকে ভালোবাসত আল্লাহ রসি রায় এর জন্য আব্দুল রহমান বললেন তা আমার সম্প্রতি যাচ্ছে সব আপনি দিলাম সেই মান আছে আজকে সেই মানের ভিত্তিতে ভালোবাসা আছে সমস্ত সম্পদের অর্ধেক ভাবে বেড়াইছিলাম ভাই ভাইতে চাই না বাবা ভাগ করে দেবো এটা ঠিক আছে এই শিক্ষাকে দিতে পারে বলল যে ঠিক আছে তারপর আমার দুইজন স্ত্রী আছে দেখো দেখেন কিন্তু আপনার কাছে সুন্দরই ভালো লাগে নিজেদের মধ্যে সবসময় মানুষ ভালোটাই ঠিক না কোনটা ভালো লাগে এরপরে বন্ধু করুন এটা শেষ হবে জীবনে ইবার মানুষকে কঠিনকে কি করে ইমার কি অবিচয় থাকে ইমান তাকে অস্থির করে ধারণ করে আর যদি বিপদে ভালো থাকে আল্লাহ সুক্রিয়া করে এই জন্য দেখেন আসামে আসামে ইতিহাস করে দেবে هم سماع ذات الفروج واليوم الموعود وشاهده ومشهود فقد احاط بالحدود ها فقبل انار ذات النور عليها نور وهم يعلمون ما او علام يتنون بالباذ شهود وما نقم منهم الا ان يقمن بالله العزيز الامن كجنه تديت يا ভাই ইমানের জন্য কিন্তু না তারা কি বলেছিল যে আবার মেনে এলাম বেলার যখন ও পায়না খাঁটি ছিল কি বলেছিলেন হাত ছেড়ে দিয়ে অনেক আলাদাকে মেনে খাতা পাবে যখন কয়লা গলাম করে তদন্ত দুই রাখা নমাজ করতে করেছিল। তখন কি সে নমাজের মধ্যে আগাকে বলে মৃত্যুর কথা স্মরণ করতেছিল তারা যেন বর্ণনা তারা যদি এই কথা না ভাবতো মৃত্যুর কারণে নমাজ বন্ধ করে করতেছি তখন প্রভুর করে আমি এই দুনিয়া থেকে বিদায় কিন্তু একেই বলো ইমান কঠিন মধ্যে কত করে সে ইমান থেকে প্রচিত হতে পারে না ইমানের উপরে সে অনগ থেকে যায় এটাই হলো ব্যক্তির জীবনে ইমানের মধ্যে প্রভাব এবার আমি শেষ করবো কারণ এখানে আমরা অনেক সময় নিয়ে ইমান মানুষকে শিক্ষা দেয় মানুষকে আত্মমর্যাদা দাখা দেয় ইমান মানুষকে শিক্ষা দেয় মানুষকে এবং মানুষকে নিজের শিক্ষা দেয় মানুষের অন্তরের মধ্যে দেয় বাধ্য করে সঞ্চার করে ইমান মানুষকে ভালোবাসাতে শিখায় একে অপরের ভালোবাসা মানুষকে শিখায় ইমান মানুষকে কঠিন মুহূর্তে মজবুত এবং অনর টাকা শিক্ষা করে জে যে ঈদ যে মন্তব্য সেই ঋদটাকে যদি এবার আপনি ভালো মাত্রা নিয়ে তৈরি করেন এবার এই ধরনের যদি ব্যক্তি তৈরি করতে পারে মা এই ব্যক্তিটি যখন সমাজ হবে সেই সমাজে কি হবে শান্তি হবে না হবে সেই সমাজে দেহায় অঙ্ায় অস্থি চুরি ডাকাতি তুলে চলবে না শান্তি সেখানে এই ব্যক্তিদের নিয়ে যখন সমাজ তৈরি হবে সবারের মধ্যে শান্তি নেমে আসবে এই জন্যই মা মানুষকে সামাজিক জীবনে মানুষকে চরিত্র শিক্ষা দেয় মানুষের মধ্যে যখন চরিত্র হয় তখন সেখান করবে করবে বাবদের নিয়ে চিৎকারি দিবে তখন করবে করবে না কারণ যখন এই যুব এক একটা হবে অত্যন্ত সাবলীল আপনাদের সুন্দর চরিত্রের অধিকারী হবে এই যুবক যখন সমাজের মধ্যে পূর্ণ গোবিন্দকে সর্বচেত পূর্ণ গোবিন্দকে যার চরিত্র সুন্দর এই জন্য বন্ধুগুলো এই জন্য বন্ধুগুলো মানুষের মধ্যে চরিত্র আসবে আল্লাহ ভয় আসবে সমাজের মধ্যে কুরুক অন্যায় তাকে অন্যায় দিকে দরজার জানলা বন্ধ করে দেয় ইস্যু ছিল ইস্যুফের যুবক বছরের যুবক হ্যাঁ এবং ওই মহে অন্যী আমি অন্যায় করা এই অন্যায় করা চলবে না এই জন্য একজন মহিলা একজন মহিলা তারা প্রাণ দিবে না جناتني ومسطع عبركم قلت ايك مهلا جانبا يتسر لقد طال الليل واسود جانبه وركه على حبيبه لاعبه فوالله لو لاي الله لو الله يقشى خواقبه لحرك من هذا السريح جوابه قلت شامر من جود حميكو باية سامين جد دكتين महिला चंद्रात्रि उठे तारौंद चंद्रदी के देखे स्वामी नहीं खाटा चलते एकम्र आल्ला अन्या देखे कि সব দিক দিয়ে এমন একজন যুবতী তাকে আহ্বান করবে আসবে আসব কিন্তু বলবে ইনি আমি এক কথা আল্লাহ এই জন্য সমাজ জীবনে মানুষকে যখন উন্নত চরিত্র শিক্ষা দেয় তখন সে কোনো করবে না নিজের ওপরে করবে না অন্যের উপর করবে না অন্য ছিনে না তখন শান্তি কি করবে দোলা আর অশান্তি দোলা না কিন্তু তখন শান্তি তোলা খাবে এজন্য আদমালে ভাবে লাগাবেন সবাই যখন বললো তুমি আমারটা গ্রহণ করে আমার যারা মেয়ে করতে তুমি বুঝতে পারলে শয়তানের শয়তানের তিনটে চাইতে মানুষের মধ্যে বেশি খাঁচা একটা হল একটা হেরে সর পে ঘুম যাবে কিনা হানি হবে কিনা হল রমণী রমণের মহিলাদের ভালোবাসা মানে আপনি কবে আপনি ভাষা বিয়ে করবো তুমি হাঁগা কেন বিয়ে করবে আমার সামনে কেন তুমি দাঁড়াবে তোমাদের শেষ করে দিলে তো আমি বিয়ে দাঁড়ানো যখন বললো আমি তোমাদের হত্যা করলো তখন হাগা কি বললেন আপনার সময় উল্টোপাল্টা কথা বললেন দিয়ে পরে ভাবলেন না আমি ভাবছি আমি বাচ্চা আমার অধীনতা একজন ভুল করেছে এই জন্য তার উপরে অন্যায় করে আমার সে অন্যায় করলে আমি যদি অন্যায় করি কি মা বলে রাখি অন্যায় করে মুখ করে তাহলে ভালো দিয়ে তা করো রাজা দিয়ে তাহলে এজন্য কিন্তু ইমার মানুষকে এইভাবে নিজেদের মানুষ ইমান তার এই চরিত্র উত্তম চরিত্র শিক্ষা দেয় আজকে বন্ধু আজকে সমাজ অন্যায় কেন ব্যক্তি ব্যক্তি অশান্তি নিয়ে আজকে আমরা ব্যবসা এই জন্য আজকে আমাদের শান্তি সবাই তো ওই তারপরে এখানে কোথায় হ্যাঁ দালালকে নিয়ে কিছু বলছি আমরা দেখতে পাই যে দালালেউকে আমি কেমন পাবো আপনার যে আছে ঢেউ এখানে মালিকও ঠগাবে আপনার কফে সবাই শান্তি কেন সবাই ব্যক্তি নিয়ে ব্যস্ত সবাই নিয়ে ব্যস্ত কিন্তু শিক্ষা দেয় হে বন্ধু ইমান বলে হে বন্ধু হে আপনার তোমার ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে জল দিয়ে তুমি অন্যের স্বার্থকে সমাজকে তুমি কি করো আবদান দাও তখন সমাজে অশান্তি হবে তার আল্লাহ রসুল বললেন সংক্ষেপ বলছে তোমাদের দুইজনের মধ্যে হয়েছে একজন বাক্য খুব সুন্দর করে বুঝাই বলে দেবে আর আমি তোমার ভাইয়ের ভাব তোমার এ দিয়ে দেবো এই জন্য তোমার জন্য হারা লাগবে না দুই যুবকের ই মারা নীতি ততবার শুরু করলো দুই যুবক আলাদা বলতেছিল আবার আমার হাতি হাতি এখন বলতেছেন না আমার কাছে আমার না হচ্ছে আল্লাহ বললেন ঠিক আছে তোমরা তো শুনে এবার আগে দেখবে দুইজনের একজন মানুষ ঘর বিক্রি করছে জানাচ্ছে বাড়ি তোমার আমি দুইজনকে তিন রাখা উচিত হবে দুইজনের কাছে একটা সম্পর্ক করে দেওয়া উচিত বললেন যে তোমার ছেলে ছেলে ছেলেমেয়া আছে যুবক ছেলে আসবে মানুষকে সমাজ বলে শিক্ষা দেয় আবার যে শিক্ষা দেয় অবদান করার পরে অন্যায় বিচার করে পেটে বাচ্চা হয়েছে আমাকে পবিত্র করবে অনলাইনে কি হয়েছে অনলাইন করেছি আমার ব্যাপার বাচ্চা বলতে পারে তো বিবাহিত মহিলা বিবাহিত নয় মাস ঢুকে ঢুকে চলেছে অন্যায়ের কথা আর আজকে আমরা অন্টায় করার পরে উৎফুল্ল করে সাত বিদ্যারের মতো অন্টাই করেছে উৎফুল্ল করে ছর তারপরে না দুই বছর বাচ্চারে দুধ খাওয়ার পরে হাতের মধ্যে রুটির টুকরা যাতে রসুলের দরবারে হাজির কে হাজির করাছে এই তিন বছর পরে কে হাজির করাছে পবিত্র করো একই ঘটনা পবিত্র করো কি করো রজম রজম কপুরি গিয়ে তাকে যাব রজম গপুরি গিয়ে দেখে গেল বুক দিকে দিতে হবে জীবনের মায়ের মালিক আঘাত বলছে একজন একজন তাহলে যে এই মহিলার তো বাড়া কবল হয়েছে মহিলার বাইরে যদি ভাগে দেওয়া যায় সবাই যথেষ্ট আজকে চুরি করে চুরি করে সাক্ষী নিয়েছে সবকিছু করার পরেও বুঝতে দেবে হয় আর এখন নিজের ইমা বাধ্য হয়ে সবাই বলে দায়ী করেছি চুরি করেছে। তাহলে ওই সমাজ অশান্তি থাকবে কখনো থাকবে আজকে ব্যবসা থাকলে ঠিক না অসাধু না ব্যবস্থা সামাজিক কাজ না শুধু ক্যামেরার স্বাভাবিক ইমাম গাজার মোহাম্মদ বিন মুলকাদের সম্পর্কে মানে একটা কিছু বাড়ি ছিল বিক্রি করার কিছু হল পাঁচশো দিয়ে পাঁচশো দিনার আর কিছু হলো এক নমাজ পড়তে গেছে ছোট একটা বাচ্চা বলতে আছে একজন এসে পাঁচশোটা এক হাজার কোথায় কয় আপনি কত দিকে কিনছেন বলে এক না পাঁচশো টাকা দা আবার পছন্দ হয়েছে পছন্দ নেই বলে না আল্লাহ রা পাঁচশো টাকা রয়েছে এক বিক্রি করতে যদি চোখেরাছে যদি ঘুরে আসবে অগ্রাধিকার বাড়িতে অত্যন্ত বাড়িতে একটি খেজুরে দাঁড়িয়েছে বাধাই আসতে পারে অনার করছে বলছেন মা আপনার ধরার কিছুই নেই বলে দরকার নেই নবতল হারো মেহমান বাড়িতে খাওয়ার একটু বলেছেন যখন করে এর মধ্যে মেহমানের কষ্ট হতে পারে এই জন্য সমাজ জীবনে জীবনের জীবনের অনেক একটু প্রভাব আছে যাই হোক আজ আসন্দী যখন আশা মহাপ